চরিত্র চির এই কথাটা প্রমাণ করেছে মুনাফিকদের একটা পেল একদল মুসলমানদের আরেকজন মুসলমানের বিরুদ্ধে তোলা আর একটা কলঙ্ক করা আব্দুলাই মরণের আগে আগে যাইতো একটা যুদ্ধের ঘটনুটা কান্ডাইছে একদল মুসলমানদের আরেকদল মুসলমানের বিরুদ্ধে চলছে আর নবীর আয়সার চরিত্র বালানা খারাপ এই ব্যাপারে আমার কোন মন্তব্য নাই সম্পর্কে কথা উঠে গেছে তা ছাড়া আপনার লাগে আর বিবির অভাব হইব না হজরতাহাকে ঘটাই দি তোমার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত চূড়ান্ত মীমাংসা না হওয়া পর্যন্ত সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত তুমি তোমার বাফের বাড়িটা কো এই সময়ের বা আয়সার বাফের বাড়ি তোর ভাইয়ের রসুলের দিগাই তোমার কি অত হজরত আয়সা দাদি আল্লাহ সম্পর্কে অন্য যদি আল্লাহ রসুল কেউ বাড়ি শুরুরবারের কেউ জিগাইতা আমার আয়সা কেমন আছে ইঘনার পরে আল্লাহ রসুল্লাহ আমি কিছু করতাম আমি তাদের আমি তাদের সন্দেহ তাই না আমার সন্দেহ আমি তার আমি তোমার কোনো দোষ নাই বর্তমান ইরানের ক্ষমতাসীন শিয়ারা বলে চরিত্র আমি শুধু আপনাদেরকে এই ধারণা মুনাফিকরা মুসলমান মুনাফিকরা মুসলমান সমাজের শিয়া নামে একটা সম্প্রদায়ের জনম দিয়েছে মুনাফিকের দল আর মুনাফিকদের তৃতীয় নম্বর চরিত্র হইল ছাত্র নাকি আমরাও রসুলের ছাত্র কিন্তু আমরা ইনডাইরেক্টাইক্ট আর সাহাবারি রাম রসুলের ছাত্র ডাইরেক্ট প্রমাণ হয়ে যাবে উস্তাদ বাড়ানো দেখেন মুনাভিজের চক্রান্ত কত কবি কোন ডাইরেক্ট ছাত্র যদি দোষী সাব্যস্ত করে যায় দোষী সাব্যস্ত করার জন্য বিভিন্ন রকমের ফন্দি ফিকির আর অজুহাত উত্থাপন করেছে এই জন্য পরবর্তী আমার ইমান আমার ইমানের সঠিকতা ওই লোকের ইমানটা আমার কাছে আল্লাহাম যে হওয়ার দাবিদারের ইমান আল্লাহর গ্রহণযোগ্য কি না তো আমরা আসল রূপ ধরা বললাই কারণ এরা তো আন্তরিক ভাবে এরকম বিশ্বাস করে আমরা তো আন্তরিক ভাবে বিশ্বাস করি না এর যদি মাপ কাটিয়ে হয় তাহলে আমরা তো রাজি না আমার মনে হয় সুরাতহার একটা মাত্র মুসলমানের দল হবে জিজ্ঞাসা করলেন মুসলমানের দেশ দলের ভরি নাকি মাত্র মুসলমানের দল যে বেশি আর আমার সাহাবায় তরিকা যাদের অনুসরণীয় আদর্শ হবে স্বীকার করবে রসুলের তরিকা আমাদের পন্থা আমাদের আদর্শ একমাত্র তারাই হবে বলছেন আমার ভোট আর আমার সাহাগানের ভত এই দুইটা জিনিস নির্ধারণ করে দিলেন যে এই দুইটা জিনিস মিলাইয়া যারা ইসলাম ধর্ম ভাব অবলম্বন এরা হবে বেহেস্তি জীবনে এমন কিছু কাজ করেছেন যেইগুলি উন্নতের জন্য অনুসরণীয় হইতে পারে না এবং বহু খান আছে যা উন্নতের জন্য অনুকরণীয় হইতে পারে না যেমন আল্লাহ জীবনের জিন্দীর উন্মতে অনুকরণ করবে না যে সাব্যস্ত করার একমাত্র মাত্রাকে দিলেন সাহাবায়ক রসুলের জীবনের যে কান সাহবায় রানে অনুকরণ করেছেন কেউ পর্যন্ত সমস্ত মুসলমানেরা সেই কানের অনুকরণ করতে হবে যে কাজে নাই ওই আদর্শের জন্য যথেষ্ট না কোন খান অনুকরণীয় আর কোন খানুকরণীয় না সাহবায় জন্য আল্লাহ মুনাফিকদেরকে যখন পরিষ্কার আসা কথা বলে দিলেন নিজের ইমান এই যে দেখি হেরারি মান দিয়ে যদি আমরা মাফি হেরারি মান যদি মাপ কাটবা নাই আরিমান দিয়ে যদি ইয়ে দিয়া যাতে ধরি তাহলে হেরা মানে আর আমারি মানে ব্যস কথা জানি খাবো ই দেশ কন্তে যখন দল আমরা বাস্তব দিলারইটা হল বেউকুফের দলের না। যারা এদের ইমানকে নিজের ইমানের সত্যতা যাতে মাপ কাটি বানাইতে রাজি না আমি আল্লাহ বলছি তারা বেউকুফ এই জন্য আল্লাহ ছাত্র আল্লাহ রসুল কি ফোর কতদিন ফরিদ কে হয়েছে কিনা কেমন ফরিদ কে আর কিভাবে বাস করছেন যেদিন থেকে অহিনটা রসুল তার সাহাবিদারে ভরা নিয়ে আরম্ভ করছিলাম আর যতদিন পর্যন্ত রসুল দুনিয়াতে ছিলেন ততদিন পর্যন্ত ভরাইছে অহিনাজী হওয়ার বক্তা কি দুনিয়াতে ছিলেন কত দিন এই দিনই কত বছর রাসূল তার সাহাবায়ে کرام কে সারা গরি কি গড়াইছেন কিস্তারা কোরআন রাসূল তে 20 বছরে না নেই পড়াইলে স্যার যদি হলকা লাগে না যদি গরিকালম এবার শুধু পাইবো আপনারা পরীক্ষা লীক্ষা নেব আমি আল্লাহ পরীক্ষা নিয়েছেন স্বয়ং পরীক্ষা পরীক্ষা নিয়েছেন দেখিলে পরীক্ষা পর্যন্ত আল্লাহ বলে এই উন্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উন্মৎ মোহাম্মদুল্লাহ উন্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সকলের শীর্ষে মানুষের দিবি সকলেই আস দ